নবীন بو আজমাইনাসী সুন বো সূরফ ছাবিস নম্বর الله আল্লাহ করেন দুর্বল মক্কায় যখন মুসলমানরা ছিলেন তাদের সংখ্যা তখন অল্প ছিল না বেশি অল্প সব দিক থেকে তারা দুর্বল ছিলেন তাদের কোনো শক্তি নেই তাদের কোনো রাষ্ট্র নেই তাদের কোনো অস্ত্র নেই মক্কার মেজরিটি লিডার সবাই তাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে ওই অবস্থা থেকে আল্লাহ তাদেরকে মোমিনদেরকে কি করলেন মদিনা নিয়ে আসলেন তাদেরকে আল্লাহ তালা একটি রাষ্ট্র দিলেন সেখানে তাদের শক্তি সঞ্চয় করার জন্য শক্তি জোগাড় করার জন্য এমনকি মক্কা ওয়ালারা যখন আক্রমণ করে প্রতিহত করার জন্য লড়াই করার জন্য শক্তি জোগাড় করতে আল্লাহ তালা তৌফিক দিলেন সুযোগ দিলেন সেই কথা আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন নাস। তোমরা দুর্বল শুধু নয় এত ভীতি এবং সন্ত্রাসের অবস্থা ছিল তোমরা আশঙ্কা করছিলে লোকেরা তোমাদেরকে মনে হয় যেন ছৌ মেরে নিয়ে যাবে চাইলে তারা তোমাদেরকে নিঃশেষ করে ফেলতে পারত। এত দুর্বল অবস্থায় তোমরা ছিল আল্লাহ তালা কি করলেন সে অবস্থা থেকে আল্লাহ আশ্রয়ের জায়গা জোগাড় করে দিলেন কোথায় থাকার ব্যবস্থা হয়ে গেল এবং আল্লাহর সাহায্য দিয়ে তোমাদেরকে তিনি বিজয় দান করলেন তাদের বিজয় হয়নি বিজয় দান করলেন যেটা অসম্ভব ছিল আল্লাহ তালা সম্ভব করে দিলেন এত দুর্বল আক্রমণ করেন নিমিশের মধ্যে উড়িয়ে দিবে মক্কার বাহিনী তাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল আল্লাহ তালা অল্প লোকদের হাতে বিজয়ের পতাকা তুলে দিলেন মিনাত আল্লাহ তালা তোমাদেরকে পাক পবিত্র ভালো জিনিসের রেজেক্ট দান করলেন মক্কায় তো কষ্ট হয়েছে তারা চাকরি বাকরি কৃষি করতে পারেনি রোজি রোজগার করতে পারেননি সে আবে তালবে তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল তিন বছর খাওয়া দাওয়া কষ্ট পেয়েছেন এক পর্যায়ে তাদের কাছে কেউ খাবার বিক্রি করবে না কোনো কাজ দেবে না খেয়ে নবী করিম সাল্লাম সহ তিন বছর সে আবি আবি তালেবে আবদ্ধ হয়ে থাকলেন এক ধরনের বন্দি খাবার সব শেষ হয়ে গেল গাছের কাঁচা পাতা চাবিয়ে খেতেন ঠিবিয়ে খেতেন এবং তাদের টয়লেট গুলো হয়ে গেল ছাগলের পায়খানার মতো খাবারের অভাবের কারণে এত কষ্ট করেছিলেন মদিন পরে শাহাবাহরাম তাদেরকে অনেক সাহায্য করলেন আল্লাহ তালা বিজয় দান করলেন রিজেকের দরতা খুলে গেল পর দা কমিল তো ই বা তোমাদেরকে আল্লাহ তালা পাক পবিত্র জিনিস থেকে অনেক রিজেক দান করলেন লাল আল্লাহ কমতা করুন আশা করা যায় তোমরা শকর গুজার হবে আল্লাহ তালার এই সমস্ত ভালো জিনিস যখন পাওয়া যায় রিজিক যখন পাওয়া যায় তখন তো বেশি করে শকর আদায় করতে হয় তাই না আমাদেরকে যাকে আল্লাহ তালা ভালো হালতে রেখেছেন খাওয়া দাওয়ার কোন বেলা খেতে অসুবিধা হচ্ছে বলেন তো দেখি টাকার অভাবে খেতে পারছি না সোমালিয়ার লোকদের কি অবস্থা গ্রামকে গ্রাম উজ্বাড় হয়ে যাচ্ছে দুর্ভিক্ষে মানুষ মরে যাচ্ছে হাডিয়া চামড়া গোস্ত শেষ এখন না খেয়ে আর এখন মরেও যাচ্ছে আল্লাহ যে পরিমাণ রেজাল্ট আমরা খাই শুকুর আদায় করতে কয়দিন মনে পড়ে আল্লাহ কি শুকর আদায় করা দরকার তবে আল্লাহতালা সাহবা একে রামকে মদিনায় নিয়ে ওনাদের হালতকে ভালো করে দিলেন এবং বদর যুদ্ধে বিজয় দিলেন রিজেকে দর খুলে গেল সে কথা মনে করে দিয়ে আল্লাহ তালা তাদেরকে শকর গুজার হওয়ার জন্য আহ্বান জানাবেন এক্ষেত্রেও কিছু কিছু ভুল হয়ে যায় সাহবায় কারণের মধ্যে কিছু ভুল হয়ে গিয়েছে কিছু ঘটনা ঘটেছে সেগুলোর উপলক্ষে আল্লাহ তালা পরে আয়াত নাদির করে বলছেন সাথে সম্প্রহাতে তার রাসুলের কোন তুমুল আর জেনে বুঝে কোন আমলাতের খেয়ালাত তোমরা যেন না কর কিছু কিছু আমনতের খেয়ালাত ঘটে গেছে সাহাবাদের মধ্যে কিছু সময় তারা খেয়াল করেনি কেউ কেউ অথবা একটু দুর্বলতায় পড়ে গিয়েছিলেন ওনারা তো নবীনা ওনারাও মানুষ এরকম কিছু মিস্টেক ঘটে গেছে যেটা আল্লাহ কাছে তাদের মাধ্যমে আল্লাহ তালা যুগে যুগে আল্লাহ এবং তার রাসুলের বিষয়ে দিনদারির বিপরীতে ইসলামী জিম্মদারির বিষয়ে যেন কোন আমানতের খেয়ালাত না করে সেই বিষয়ে আল্লাহ তালা সতর্ক করছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসুলের কোন আমানতের খেয়ালাত করবে না আর তোমাদের কাছে যে আমানত রাখা আছে কোন সময়ানত থাকলে যে কোনো আমানত মানুষের আমানত হোক টাকা পয়সার আমানত হোক কথার আমানত হোক কোনো বলে দি এই ঘটনা হয়ে গেছে এখন এইটা যে আমার প্যাটে পড়লো প্যাটের মধ্যে এখন খালি ভুট ভুট করে এখন বলি শুনেন একটা জরুরি কথা কাউকে বলবেন না সে শুনলে সেও গিয়ে তার প্যাটে হজম হয় না সে কয়েকদিনকে বলে যে কাউকে বলবে এইভাবে কত লোকে শুনলো কাউকে বলবেন না সবাই বলতেছে কথার আমানতের খেয়ালাত অনেক বেশি হয়ে যায় তাই না আল্লাহ আমাদেরকে মাফ করুন হয়তোবা আমাদের মতো অনেকেই টাকা পয়সা খেয়াল থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছেন হয়তোবা কিন্তু কথার আমানতের খেয়ালাত আমরা অনেকেই করে ফেলি আর যখন কোন বড় ধরনের পরীক্ষা আমার দায়িত্ব আসে দিনের বিষয়ে তখন কিন্তু আমরা অনেক সময় নিজের সুবিধার কথা চিন্তা করে দিনই দায়িত্ব দিনই জিম্মাদারি এগুলার ক্ষেত্রে আমানতের খেয়াল করে ফেলি এ বিষয়ে সবার জন্যই আল্লাহ আমাদেরকে গাইড করছেন আল্লাহ তাঁর রাসুল দিন এবং যে কোনো আমানতের খেয়াল আমরা তখন না আমাদের খেয়াল অনেক বড় কবিরা গুণা আর এগুলো কেন মানুষ খেয়াল করে কোন কোনো সময় দুনিয়াবি কারণে দুনিয়ার কোন স্বার্থ এগুলো পাওয়া যাবে এগুলো নিয়ে পরের আয়াতুকুমা লুকুম ফিটনা আর তোমরা জেনে রাখো তোমাদের টাকা পয়সা ধন এবং সন্তান সন্ততি তোমাদের জন্য ফিটনার কারণ হতে পারে এগুলো তোমাদেরকে আমলাদের খেয়ালাদ করার জন্য মাঝে মধ্যে দুনিয়া এসে নিয়ে যায়। আর কেউ না রক্ষা করে বরং তার জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে এ প্রসঙ্গে কয়েকটি ঘটনা আসছে তাফ মধ্যে হয়তো কোন একটি ঘটনায় খাস নয় কিন্তু প্রত্যেকটি ঘটনায় মিলে আয়াতের থেকে শিক্ষা নেওয়ার আছে একটি ঘটনা হল একজন নাম হচ্ছে গোত্রের একটি ইহুদি গোত্রের একটা কি ছিল আন্তরিক সম্পর্ক ছিল তাদের সঙ্গে একটা জাহেলি জমানায় তিনি তাদের মিত্র ছিলেন মিত্রতার একটা সম্পর্ক ছিল তাদের বিপদে আপদে তিনি সাহায্য করবেন ওনার বিপদে আপদে তারা সাহায্য করবে তো আবু রাজি আল্লাহ আনহু তিনি কিন্তু বনু ভালো মানের তারা তখন বিশ্বাসঘাতকতা করেছিল রসুল্লাহ সঙ্গে তাদের সঙ্গে তা ওনার একটা ফয়সলা হতে যাচ্ছে আল্লাহ তালা নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করার কারণে তাদের পুরুষদেরকে হত্যা করার জন্য সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লামকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এইটা ফয়সালা হবে তিনি সহ রসুল্লাহ সালামের কাছে সঙ্গে নিয়ে বনিক এসেছেন বনিক লোকেরা ওনার থেকে আগাম ইনফরমেশনটা জানতে চাইলেন তিনি তো তাদের মিত্র যে আমাদের ব্যাপারে আল্লাহ নবী কি ফয়সালা করবেন এই আগে জানলে তারা একটু কিছু কেয়ারফুল হতে পারে কিনা তাদের তো তিনি তাদের মিত্রতার কারণে তারা তখন তাকে ইশারায় ইঙ্গিত জিজ্ঞেস করল তিনি ইশারা জবাব দিলেন হত্যা করা ডিসিশন হয়ে যাবে এটা সাহাবি তখন এটা বলে এইভাবে ইশারা করে দিলেন দেওয়ার পরেই তিনি এটা আর পাইলেন তিনি তো খেয়ানাত করে ফেলেছেন আল্লাহ এই আমার দিনের কথা আল্লাহ নবী বলার আগে তিনি তাদেরকে দেওয়ারা বড় হয়ে গেছে। আগামী আবুল বাবা এই ব্যাপারটা রিয়ালাইজ করলেন তিনি বিশাল মিস্টেক করে ফেলেছেন তিনি সুস্পষ্টভাবে বুঝতে পারলেন তিনি আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত গড়ে ফেলেছেন সাহাবিদের হয়ে গেলে তারা কিভাবে আল্লাহ আমি তো বিশাল অপরাধ করে ফেলেছি তাদের প্রতি মিত্রতা দেখাইতে গিয়ে আল্লাহ আমি আল্লাহ তার রসুলের খেয়ানত করে ফেলেছি আল্লাহর কসম যতক্ষণ আল্লাহ আমার প্রতি করেন কোন খাবার আমি মুখে দেবো না আর যদি আল্লাহ তবা কবুল না করতে করতে আমাকে মরে যেতে হয় আমি মরেই যাবো না খেয়ে আমার পাপের শাস্তি হোক আমি আসলেন একটা কর্নারে একটা ফিলারের মধ্যে নিজেকে রশি দিয়ে নিজেকে বেঁধে রাখলেন আমার শাস্তি হোক সবাই জানুক আমি অপরাধী আমি ক্রাইম করেছি আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অহিনাজির না করে আমাকে মুক্তির ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা তাকে পরীক্ষা করতেছেন আল্লাহিন করেন না তার তব কবুল হয়ে গেছে একদিন দুই দিন যেতে যেতে কেদালি কে তেস আতাইয় আমার কাছে নয় দিন পর্যন্ত এই অবস্থায় থাকলেন না খেয়ে নয় দিন তিনি প্রায়শ্চিত্র দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন হাতটা কানাই আলী হিমিনাল পর্যায়ে তিনি এখন আর বসে থাকতে পারেন না উনি বেহস হয়ে পড়ে যাচ্ছেন ক্ষুদায় কাতর হয়ে অতপর নয় দিন পরে আল্লাহ রসুল আল্লাহ তালা খবর দিলেন আপনার সাহাবিকে বলেন তার তবুল হয়েছে সবাই জোরে আসো আবুল বাবা তোমার তো কবুল হয়ে তোমার যেন সুখবর এবং আস্তে সে রসি থেকে তাকে খুলে দেবে সেজন্য মুক্ত হয়ে যায় আল্লাহর কসম দিয়ে বলছি কেউ ধরব না আল্লাহ নী নবী করিম এসে যদি নিজ হাতে না খুলে তাহলে আমি হত্যাপর রসুল আসলেন দিয়ে খুললেন আমার এই ক্ষুধার কষ্ট না আমি আর কি নিয়ত করে ফেলেছি আমার আল্লাহ যদি আমাকে তব কবুল করেন আমি আমার সমস্ত মালকে কিচ্ছু না সমস্ত আল্লাহ রাস্তায় খরচ করবে এই হল সাহাবিদের আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কোরবানি করতে রাজি আছেন তখন নবী করিম সালেন এক ভাগ আল্লাহ দান করো আল্লাহর কাছে এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এক ঘটনা আসলো আরেকটা ঘটনা আসছে। আপনারা জানেন হোদায় বিয়ার সন্ধির পরে নবিকাল সাল্লাহাম আস্তে আস্তে আল্লাহর কাছে থেকে নির্দেশ পেয়েছেন মক্কা বিজয় করার জন্য যাবেন। কিন্তু এই অভিযানের কথা তিনি গোপন রেখেছেন উদ্দেশ্য হলো মক্কা এভাবে ওনার বাহিনী নিয়ে পৌঁছে যাবেন তখন মক্কার কাফের গন করায় আর যুদ্ধ করার কোন সুযোগ পাবে না তারা শুধু সারেন্ডার করবে তাহলে রক্তপাত হবে না তিনি রক্তপাত পছন্দ করেন না এই জন্য খবরটাকে তিনি গোপন রাখলেন তাতে কোন খবর তারা না পায় এখান দিয়ে আপনারা জানেন যে এক বদরি সাহাবি হাতে তিনি তাদের কাছে গোপনে চিঠি লিখে পাঠিয়ে দিলেন এককৃত দাসীর মাধ্যমে একটা ঘোড়া দিয়ে তৈরি তাকে পাঠিয়ে দিলেন চিঠি লেখে যে এই চিঠিটা ওই কাপারদের লিডারের অমুখের হাতে পৌঁছিয়ে দিও সেখানে লেখা আছে প্রস্তুতি না। আল্লাহ তারা পক্ষ থেকে জিবাহ আল্লাহ এসে খবর দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার এক সাহাবিতে এই কাজ করে বসেছে চিঠি নিয়ে চলে যাচ্ছে আপনার গোপন খবরের অমুক এক মহিলা তোমার কাছে তারা চার্জ করতে পারে মহিলা মানুষের ততটুকু মধ্যে পাওয়া গেল না সে খুব গোপন জায়গায় রেখেছে যেখানে হাত দেওয়া নিষেধ পুরুষদের জন্য ওনারা বললেন তুমি যদি চিঠি না দেও তাহলে তোমার শরীরের প্রত্যেক জায়গা তন্নতন্ন করে আমরা দেখব তোমার কাছে চিঠি আছে আল্লাহ নবী বলেছেন তিনি মিথ্যা খবর দেননি এখন মহিলা বুঝতে পেরেছে তখন সে তার এই বুকের থেকে গোপন জায়গা থেকে চিঠিটা বের করে দিল তাকে সহানিয়ে গেলেন নবী করিম সাল কাছে সাহাবি হাত এবং আবি বালতা কে তিনি ডাকলেন এই কাজ কেন করেছিল তিনি বলেন ছিল আল্লাহ আমার একটা বিশ্বাস ছিল আর একটা দুর্বলতা ছিল বিশ্বাস কি আল্লাহ আপনাকে এটা আল্লাহর প্রতি আমার একই ছিল আর দুর্বলতা ছিল মক্কায় আমার কিছু আবাদ রয়ে গেছে কিছু টাকা আমি গেছে আমি তাদেরকে যদি এক দুর্বলতা আসছিল আর সর্বোপরি আল্লাহর একই ছিল যে আল্লাহ যদি আপনাকে বিজয় করে দিন ওরা কেউ ঠেকাতে পারবে না জানেন সাহাবিটা এত মুনাফিক কিছু না তো তিনি দুর্বলতা হয়ে গেছে আল্লাহ মাফ করে দে করেছে সোধার কথা নাকি এত বড় খেয়াল তখন আসুল্লাহাম বললেন অমর থামো থামো তুমি জানো না ওমা মি ক্যা দা হু রাখো রাখো জানো না সে বদরয হয়তো বা আল্লাহ আশা আশা আশা করা যে আল্লাহ তালা বদর লোকদেরকে যারা বদর যুদ্ধে গ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ এমন কথা বলতেও পারেন কি বলতে পারেন এ মালুমা করে তুমাত আল্লাহ হয়ে বলেছেন সেটা তিনি বলছেন না তিনি জানেন যে আল্লাহ তালা কাছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের বিরাট সান রয়েছে মর্যাদা রয়েছে আল্লাহ তালা তাদেরকে সান দিতে পারেন কাজে আল্লাহ তালা যদি তাদেরকে এই সান দেন তাহলেতে এই গুনা আল্লাহ মাফ করে দিতে পারেন তিনি হাতাবিকে বলছেন অবশ্যই তুমি তাও বা করো মাফ চাও তাহলে এটা আরেকটি খেয়ালাতের ঘটনা এসেছে এরপরে আরো খেয়ালাতের ঘটনা এসেছে যাই হোক কিন্তু ইমাম ইবনে কেহি রহমতুল্লাহ আল্লাহ বলেন যে যাই হোক এই এইরকম ঘটনা ছাড়াও যুগযুগ হতে পারে নিজস্ব দুর্বলতার কারণে নিজের দুনিয়ার একটু ক্ষতি হয়ে যাবে এগুলার কারণে হোক একটু ধোকায় পড়ে যায় মানুষ দুর্বলতা চলে আসে কোনো কোন সময় মানুষ এরকম খেয়াল করে ফেললে সেটা মানুষকে বড় ক্ষতিগ্রস্ত করে ফেলে কিন্তু আল্লাহ তালা কাছে তো করলে হলে আল্লাহ তালা মাফ করে দেবেন পরের আয়াতে আল্লাহ তালা সাবধান করে দিলেন মোহাম্মেদের জন্য আমাদের জন্য যারা যারা যুগে যুগে মমিন হবে তারা যেন এই বিষয়টা সতর্ক থাকে এবং কেন এটা করে দুনিয়ার জন্য দুনিয়া সম্পদের জন্য নিজের ছেলে মেয়ের সুখ শান্তি কোনো দুনিয়া বিকাশের উদ্দেশ্যে পরের আয়ালা বলছেন ও আলামু জেনে রাখো আন্নামা আমি না তোমাদের সম্পদ মাল ও দৌলত এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফেক না তাই না ফেকনা অর্থ কি অর্থ হতে এমন পরীক্ষায় পড়ে যাওয়া যে পরীক্ষা আমি কিছু ভুল করে ফেলবো আমি কিছু উল্টা পাল্টা করে ফেলবো আমি কিছু মানে ইসলামের লাইন থেকে বিচ্ছিত হয়ে যেতে পারি ছুটে যেতে পারি আমি উল্টো পাল্টা কিছু করে ফেলতে পারি এখন একজনে মরে করেন অভাব অনটনে আছে এখন এক চাকরি বাকরি আছে আসে ঠিকই কিন্তু বেতনের সংসার চলে না এখন একজনে ঘুর দিয়ে বসে ভালোই তো আজকে শপিং এর বাজারে কোনো টাকা পয়সা নেই পাওয়া গেলো আবার ছেলে নাখে না খেয়ে আসে তো এইরকম একটা ফেতনা না এগুলো এসে যেতে পারে ছেলে মেয়ে থাকলে আওলা যুকুম আওলাদ কিছু রয়ে গেছে এইগুলো তোমাদেরকে অনেক সময় দিনের বিষয়ে কম্প্রোমাইজ করে ফেলতে পারে এই ফেতনা মেজরিটি লোকেরা সবাইতে তো নিজের জন্য করে না ছেলে মেয়ের জন্য করে টুস যারা খায় নিজে খাওয়ার জন্য সরকারি চাকরি করে মাত্র পঞ্চাশ হাজার টাকা তা নিজে সংসার চলে ইংল্যান্ডে পাঠাবে এখন ঘুষ খায় ছেলেদের ভালো ডিগ্রি নিবে ওই দেখছেন না আমি না এরকম হয়ে যায় ফিটনা দুনিয়া আর কেউ যদি কষ্ট করে নিজেকে টিকিয়ে রাখে ছেলে মেয়ে হোক সংসার হোক উন্নতি হ্যাঁ বাড়িঘর কিনা এগুলা থেকে সেই নিজেকে যদি ফেতনা থেকে দূরে রাখে তাহলে তার জন্য কি আছে নিশ্চয়ই আল্লাহ তালা কাছে তার জন্য রয়েছে বিরাট পুরস্কার বিরাট পুরস্কার তার জন্য রয়েছে আল্লাহ তারা থেকে ভুলে দেয় ছেলে মেয়ে সংসারগন তোমাদের টাকা পয়সা সম্পদ এবং ছেলে মেয়ে সন্তান সন্ততি তারা যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে দূরে না সরিয়ে যায় গাফেল না করে দেয় এখন মনে আমাদের এখানে কোন দোকানদার যদি থাকেন ব্যবসায়ী আবার শীতকালে দিন এত ছোট জামাতের দূরে কথা জামাত ধরা মুশকিল খালি কাস্টমার পর কাস্টমার আসে কি করা যায় এখন না জন্য গেলে তো দশ পনেরো মিনিট নষ্ট হয়ে যাবে এই পরীক্ষা না এটা পরীক্ষা না এরকম অনেক কিছুমের তো আল্লাহ তালা বলেন যে সন্তান সম্পত্তির মোহ এবং ছেলেমেয়ের জন্য সংসার সুখের সংসারকে সাজানের মোহ যেন আল্লাহ তালার হুকুম মানা থেকে তোমাদেরকে বিরত না রাখে সাবধানে থেকে দুনিয়ার মধ্যে অনেক আকর্ষণ আছে অন্য হাদিসের কি বলেছেন আর দুনিয়া হলু আতুল খাদা মনে দুনিয়াটা খুব মিষ্টি লাগে আর খুব সবুজ শ্যামল অর্থ কি খুব লাগে আপনি একটা পার্কে গেলে পার্কের সবুজ ঘাস গাছ পালা সুন্দর লাগে না আকর্ষণ আর মিষ্টি জিনিস দেখলে ডায়াবেটিস হলে খাইতে মনে চায়। থাকলে দুইটা জিনিস বলে বললেন হলুয়া মিষ্টি আর খাদা সবুজ শ্যামল চোখ আটকে ফেলে খুব আকর্ষণীয় লাগে দুনিয়াটা এরকম এই আকর্ষণীয় লোভনীয় দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ একের পর এক তোমাদেরকে এক জেনারেশন পরে আরেক জেনারেশন পাঠাচ্ছেন আর তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করে দেখছেন তোমরা করো। অনেকেই এখন এই দুনিয়ার মায়া এত ডুববার ডুবলাম যারা ট্যাক্সি চালান মেনে মিনি কাবিন করেন খ্যাপ মারলেই তো পয়সা আমার সরজরা নামাজের রক্তের জন্য জামাত ধরতে গেলে ওইতে একটা একটা ট্রিপ লুজ হয়ে গেল পরীক্ষা তাদের জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে আর আমরা তখন বুঝি না তখন আমরা মনে করি আরে এটা তো নগদ ছিল নগদ তো হারাই ফেলাম বাকির খাতা শুনে থাক বাকিটা দিকে দেখি না যেটা দেখি সেটা তো হারাই ফেললাম কোন না কোন তরিক আমরা এরকম সালমা ডিজাইনার আবায় হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় আধুনিক কোনো কোনো লোক আছে কোনো এক জায়গায় আমার কথা হল যে তাদের দাদা সম্পত্তিটা বিরাট অংশ দাদা তার মেয়েদেরকে বঞ্চিত করে সব সের নামে লিখে দিয়ে গেছেন তো ওই দাদার ছেলে যে তাদের বাবা তিনিও ওয়ারিশ হয়েছেন তিনি ওইগুলা চেঞ্জ না করে মরে গেলেন আল্লাহ করুন আমার নাতিদের সঙ্গে গুণা থেকে মুক্ত করা যায় কি না সম্পত্তি গুলোকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের সঙ্গে তাদেরকে কিভাবে শোধ করা যায় চিন্তা করো তো অনেকে চিন্তা করে অনেকে তো চিন্তা করে না কোন এক অনেক একজাম্পল আমি এরকম হয়েছে দেখেছি দেখেন কত ফেতনার সুযোগ রয়েছে আর একটু লোভ সামলাইতে পারি জবাই করতে পারি ওই সাহাবি বললেন হ্যাঁ নাম কি আবুল বাবা রাজি আল্লাহ যে সমস্ত সম্পত্তি আল্লাহর কাছে নিজের সম্পত্তি সব দিয়ে দিবেন শুধু আল্লাহ আমি আবার কষ্ট লাগছে সুফান আল্লাহ জাহাঙ্গামের আগুনের ভয় তাদেরকে কিরকম তাড়া করেছে আর আমাদের কাছে এই ভয়টাই নাই আজকে বাংলাদেশে কে কার সম্পত্তি গ্রাস করবে কে সম্পত্তি দখল করবে আগুন খাওয়ার জন্য আল্লাহ না তারা যে খায় গ্রাস করে ঢুকায় কি ঢুকায় আগুন আগুন জীবন কত বছর এখানে থাকবে তোমার হায়া তোমার ষাট সত্তর আশি বছরই হলো একশো বছরই বাসলা। তারপরে কি হবে একদিন এই সব জায়গা রেখে চলে যেতে হবে আগুন রেখে গেলে এই আগুন তোমার জন্য ডান নামে তৈরি হচ্ছে সাবধানে থেকে আর এই ফেতনার ঊর্ধ্বে যারা উঠতে পারে তাদের জন্য বিশাল আজরণ আদি বড় পুরস্কার ইন্তজার করছে এরপরে ন্ত্রী সম্রায় আল্লাহ তাহলে সাত করেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাকুয়া তোমাদের যদি সৃষ্টি হয় যে তাকুয়ার কারণে হারাম থেকে হাজার মাইল দূরে থাকবে গুণার থেকে দূরে থাকবে এরকম যদি তাকুয়া আসে তোমার ভিতরে তাহলে তোমার কত সৌভাগ্য জানো তোমার ভিতরে এমন ইমান এমন চেতনা এমন মজবুতি দেবেন তুমি হক বাতেল বুঝতেও পারবে আমল করতেও তোমার কোন দ্বিধাদন্দ থাকবে না কোন লোভ তোমাকে আটকাতে পারবে না হক হক না হক না হক এটা আমার টাকা না আমার টাকা আমি এটা ঢুকাব থাকবে ক্রাইটেরিয়ানের মধ্যে আল্লাহ করার মত হিম্মত আল্লাহ দিবেন আল্লাহ এই ফোরকান দেবেন তাহলে যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো কনফিউজ হবে না কোনটা হালাল কোনটা হারাম আল্লাহর ভয় যত বেশি আসবে এগুলি ডিবেট করবে না কেউ দেখবে না খালি অন্যকে হালাল বলছে নিয়ে নাও তাদেরকে আল্লাহ তালা এই বোঝার তৌফিক দিবেন না হক কোনটা বাতিল কোনটা তারা এবার কনফিউজ থাকবে আর যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তালা তাদেরকে ফোরকান হক হালাল সময় তারা হকের উপরে থাকবে হালালের উপরে থাকবে হারাম থেকে তারা দূরে থাকবে এই একটা তাদেরকে দিবেন তারা কখনোই উল্টাপাল্টা কিছু করবেন না সময় সবসময় তারা থাকবে এটা আল্লাহ বিরাট নিয়ামত না তাদের জন্য যাদের আল্লাহ এই পর্যায় নিয়ে আসে যে সে হক বুঝে কোন না হকের পক্ষে থাকে না সবসময় হকের পক্ষে থাকে সে কোন হারাম ধরে না সূর্য হালালের উপরে থাকে এই অবস্থাটা একটি বড় নিয়ামতের অবস্থা না আর যে হালাল হারাম হক যে বিশাল সম্পদের পাহাড় জোগাড় করেছে সে কি খুব ভালো পজিশনে আছে ঐক্যের আংকুম সাই আর দুই নম্বর হচ্ছে ফোরকান দেওয়ার পাশাপাশি তোমাদের কাছ থেকে যত গুণ ঘটে যায় টাইম টু টাইম আমরা কেউ তো ফেরেসামা আমরা হকের উপরে থাকবো দেখা যায় চট করে গুণা একটু হয়ে গেছে তাহলে এই যে গুনা হয়ে যায় এগুলোকে আল্লাহ মাফ করে দেবেন মুছে দেবেন ক্ষমা করে দেবেন আর আল্লাহ হচ্ছেন অনেক বড় দানের মালিক আমরা দান করলে কদ্দূর করতে পারব আর আল্লাহ দিতে চাইলে অসীম বেগাই রে হিসাব বেগাই রে হিসাব কত লোককে আল্লাহ কত দিলেন কত যা তার চিন্তাও করেনি তার চেয়ে বেশি আল্লাহ দিতে দিতে সক্ষম সক্ষম অনেক আল্লাহুল তিনি বড় দেওয়ার মালিক এত বেশি দেওয়ার মালিক তুমি তুমি চিন্তা করতে পারবে না যারা এভাবে আল্লাহকে খুশি করবেন হকের উপরে থাকবেন তাদেরকে আল্লাহ তালা গুনা মাফ করে দিয়ে আশা কি দেবেন দুনিয়াতে হকের উপরে থাকা এটাও যে কত করে নেয় এগুলো সব আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ বলে আল্লাহ কে ভয় করো রসুল এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আল্লাহ তালা তোমাদেরকে দুই পাল্লা রহমত দিবেন পাল্লা বুঝেন দাড়ি পাল্লার কয়টা পাল্লা থাকে দুইটা এগুলো এখন দিবেন আল্লা পাল্লার আল্লাহ রহমত দিয়ে দিবেন তার কাছ থেকে ও আল্লাহ কুম ন আর তোমাদের জন্য আল্লাহ তালা নূর দেবে লাইট আপনার হাতে আলো থাকবে আপনি দেখবেন কোনটা অন্ধকার কোনটা আলো কোনটা হাঁক কোনটা বাতেল কোনটা হারাম লাইট আপনার হাতে আসে ইমানের লাইট দিয়ে আপনি চলতেছেন কোন মিস্টেক করবেন না নূর। এই জমিনে চলতে পারবেন বাতিল চতুর্শে ঘোরাঘুরি করলে আপনাকে কনফিউজ করতে পারবে না। আপনি একদম ক্লিয়ার আছেন আপনার মজবুত ভাইয়া তোমাদের গুনাগুলি কাল্লা মাফ করে দিবেন আল্লাহ রাহিম আল্লাহ যে কত মাফ করেন কত রহম দেন তোমাদের কত গুণ আল্লাহ করতে পারবেন তোমরা কি জানো সমস্ত গুণাল্লাফ করতে পারেন নবী করিম সাল্লাহলামকে এবং শাহবাহামকে আল্লাহ তালা বদের বিজয় দিয়েছেন তার আগেও সাহায্য করেছেন মক্কা থাকা অবস্থায় যেভাবে তারা নবী করিম সাল্লামকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে আল্লাহ তারা নিয়ে আসেন তাই না ওই ঘটনার কথা আল্লাহ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছিল প্লট করছিল কি ষড়যন্ত্র করছিল কেউ কেউ চিন্তা করেছিল আপনাকে বন্দি করে রাখবে সারা জীবন অথবা আপনাকে হত্যা করে ফেলবে অথবা আপনাকে বহিষ্কার করবে আপনার দেশ থেকে তারা কত ষড়যন্ত্র করল আর আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাবে পাল্টা অ্যাকশন নিলেন আল্লাহুল মাহের আল্লাহর পরিকল্পনা অনেক উত্তম তারা ষড়যন্ত্র করলো আর আল্লাহ পরিকল্পনা করলেন আল্লাহর পরিকল্পনাটাই অনেক বেশি উত্তম এবং মজবুত হয়ে গেল ওবাই দেবেন অমায় রাজ আনহু বলেন সাহাবি তামারু বিনিসাম লিয়াস বেতুহুয়ুহ আউিয় যখন আবু তালেবের কাছে খবর আসলো যে তারা সিদ্ধান্ত করছে ওনাকে কি বন্দি করে রাখবে জেলখানায় নাকি হত্যা করবে নাকি দেশ থেকে বহিষ্কার করবে কোন একটা তারা করতে যাবে সিদ্ধান্ত তারা নেবে এগুলো নিয়ে তারা আলোচনা করছে খবরটা আসলো কার কাছে আবু তালেবের কাছে তখন তিনি বেঁচে আসেন এই মূল সিদ্ধান্তের আগের ঘটনা এগুলো আবু তালেব বললেন হালতাদি মামার তারা কি কি তারা আমাকে কেউ বন্দী করার চিন্তা করছে কেউ মনে করছে আমাকে হত্যা করে ফেলবে আবার কেউ বলছে আমাকে বহিষ্কার করে দেবে হ্যাঁ আমি এগুলো শুনতে পেয়েছি কলামান আকবর আকা বেহাদা তোমাকে এইগুলো বললো কে খবরটা থেকে আবার আবু তালেবের কাছে আসে গোপন মাধ্যমে রাকে খবর দিচ্ছেন তোমার ব্যাপারে খেয়াল রাখিও ভালো রব তোমার আমি আমার রবকে খেয়াল করবো বল আমার রব তো আমাকে সময় খেয়াল করেন আমার বাবা আমাকে খেয়াল করেন যত্ন করেন পাহারা দিন আমি খেয়াল করবো আচ্ছা যাই হোক কোন রেওয়ায়তে এই উপলক্ষে এই আয়াটি আসছে সেটা হচ্ছে তাদের আরবদের একটা অ্যাসেম্বলি হল ছিল মক্কা শরীফের কাবার ঘর থেকে বেশি দূরে না এবং সেটাকে বলা হতো দারুন্না দা এসেম্বলি হল তাদের যে কোনো মক্কার বিষয়ে আসার সিদ্ধান্ত নিতে তাদের লিডার ওই ঘরে গিয়ে পরামর্শ করেন এবং ওই ঘর যেদিকে ছিল ঐদিক নিয়ে একটা গেট ছিল কাবা শরীফে ঢুকার এখন সেটা কিং আবদুল্লাহ এক্সটেনশন হচ্ছে ওই গেটের নাম ছিল তারা আগে গিয়েছেন দা বাবুলনা দা মনে পড়েন কিনা কারো কারো বাবুল নদুয়া এটা নদুয়া গেট ওই নদার নামে ওখানে তারা বসেছে এখন তাদের মিটিং চলছে সে মিটিং এর মধ্যে তারা যখন গিয়ে দেখে যে তারা তখন ইবলিস সুরতে শাহখেন জালিল ইবলিস মিয়া বড় এক মুরব্বী শেখের একটা দাঁড়ি পাকা টাকা তরিকা নিয়ে খুব মুরব্বী যে তাদের ওখানে হাজির পালাম রহমান আপনি কি ভাই আপনাকে তো চিনলাম না কোন জায়গা থেকে ইস্তেমা আপনাদের এই মিটিং এর খবরটা পেয়েছি আর তো রাখুম চেয়েছি তোমাদের মিটিং এ আমি হাজির হয়ে যাই বলেন ইয়া ইনার যে অপিনিয়ন এবং আমার যে অ্যাডভাইস আমি মনে করি এটা থেকে তোমাদেরকে বঞ্চিত করা ঠিক না আমার প্রচুর অভিজ্ঞতা আছে আজল তারপরে আহ সে এখন তাকে পরামর্শ দেয় উল্দ রফি শাহী হাদার রাজুল এই যে মোহাম্মদ সাল আলাম তোমাদের মধ্যে এই ফিতনার খবর নিয়ে আসছে আমার মনে হচ্ছে সে যেভাবে কাজ করে যাচ্ছে ও চিরে তার বিষয়টা তোমাদের বিষয়ের উপরে বিজয় অর্জন করবে তোমরা তার কাছে পরাজিত হয়ে যাবে তার দাওয়াতে চলতে থাকলে তোমরা একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিতে হবে তো একজন উল্লেখ বসলে আমি চিন্তা করে দেখেছি সবচেয়ে বেস্ট আইডিয়া হবে আমা ধরে বন্দি করে রাখি কেউ তার কাছে আসতে পারবে না আর সে যতদিন সে মৃত্যুবরণ না করেছে তার মুক্তি নাই এইভাবে আমরা তাকে মৃত্যু পর্যন্ত আটকাই রাখব এটাকে কি বলে যাবজ্জীবন কারাদণ্ড যেভাবে তার আগে এবং চিৎকার করে বলে কোন পরামর্শই হলো না এটা কোন অপিনিয়নই হলো না অল্লা হরবিনা সাবে তার রব আছে তার তা থেকে তাকে উদ্ধার করে তার সাথীদের কাছে নিয়ে তুলে দিবে সেখানে আলাই মিলে যুদ্ধ করে এসে তোমাদের কাছ থেকে তাকে আমি নিরাপত্তা পাই না যে তোমরা এভাবে তোমাদের তার দেশ থেকে তাকে তোমাদের দেশ থেকে তোমরা মুক্তি পাবানা তো সবাই বলে হ্যাঁ সদাকা শেখ শেখ ঠিক কথা বলেছেন বড় মুরব্বী কথা বলেছেন দেশ থেকে বাইরে কোথায় কি করো না করো কোনটা সে কি করে করুক তোমাদের আর কোন ক্ষতি হবে না কাল সেই খুন সেই আবার চিটকা কি সুন্দর বক্তৃতা করে সব মানুষকে পঠাই ঝালে মা তিন হাজি তার কথা শুনে অন্তর গুলোকে সে মানে হাত ধরে টেনে নিয়ে আসতেছে আরবরা সবাই তাকে নিয়ে কেন্দ্রভূত হয়ে সমস্ত বিরুদ্ধে এটা হবে না অন্য কোনো প্রস্তাব নিয়ে আসা সে নিজে প্রস্তাব দেয় না কি দুষ্ট কিছু আছে না খালি পাম্প করে অন্যের মুখেতে বাড়ি করুক আমি খামাকে দায়ী হবো কেন অনেক কাউকে দিয়ে বাইর করি চুপ ছিল আমি এমন এক রায় দেবো যে তোমার তার ধারে কাছে যেতে পারি সেটাই হচ্ছে একমাত্র প্রস্তাব যেটা আর কোন বিকল্প হতে পারে না কি সেটা অমাহু সেটা কি তা হুজুন কুল্ল কবি গোলামান ওসিপান একটা করে ধারালো তরবারি দিবা তাদের হাতে তারপরে সুমাইবাহরবাদ ওয়াহেদ আর সবাই মিলে তাকে হত্যা করবে ধরে এনে কাজে কে হত্যা করলো কোন কবিরা লোক হত্যা করলো তাদের সঙ্গে বনি হাশেমের দুশ্মনী হবে তারা যুদ্ধ করবে এটা আর হতে পারবে না বনি উমাইয়া বনী আব সবার পক্ষ থেকে প্রতিনিধি আসে সবাই মিলে হত্যা করেছে কাজেই বনি হাসেম কবি কবিরার বিরুদ্ধে লড়বে কারণ বনি হাসেম তো ওনাকে ফেভার করতেছে তাই না আবু তালেবের গোষ্ঠী তারা সেহাবি আবু তালবে তিন বছর থাকলেন যদি মুসলমান হন নেই তারপরেও নিজের কবিরা লোককে প্রতিরোধ করেছে সাহায্য করেছে। কাজে ভয় হল যে ওই কবির আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না তখন তারা থেমে যাবে শেখ সাহ বলতেছেন এখন হাউ রাই আল্লাহ এইটাই হলো একমাত্র রাই প্রস্তাব বলছে। এসে বললেন যে কি ঘটনা হয়েছে এই সময় নবী করিম সাল্লাহামকে শুয়ে গেছেন বিছানার মধ্যে তিনি বললেন আপনি এই ঘরে এই বিছানায়বেন না এবং আপনাকে ইজত করে চলে দিতে হবে আজকে যে ঘটনা হল পরে সাত সিরিয়ার মধ্যে আপনি যেখানে ঘুমাতেন আজকে সেখানে আর ঘুমাবেন না নবী করিম সালামে ডাকলেন তুমি আমার বিছনায় ঘুমিয়ে থাকো এবং আমানত কি কি আছে এগুলা লিস্টে দিয়ে গেলেন তারা আসলে তাদের আমানত জমা দিও ওনার দুশ্মানের কাছে তারা আমানত রাখে আর কোন আমানাতের জায়গা নেই ব্যাংক ট্যাঙ্ক নাই ওনার কাছে আচ্ছা তারপরে নবী করিম সাল্লা আলীকে সবাই দিয়ে তিনি বের হয়ে গেলেন হাত থেকে বের করলেন এবং ঘর থেকে বের হওয়ার সময় এক মিষ্টি বালি সাহাতের উজু বলে ছেড়ে দিলেন এভাবে করে দিয়ে ছেড়ে দিলেন এই বালিগুলো যারা তাদের চোখের মধ্যে চলে গেল যাদের এই চোখের মধ্যে বালি চলে গিয়েছিল তারা প্রত্যেকেই কি হয়েছে বদরযুদ্ধ মারা পড়েছে তারা দেখতে পায়নি পার হয়ে গেছেন কোন কোন রেওয়ায় অনুষ্ঠান ইয়াসিন পড়েছেন ফাশনা হুমফা হুমলা অমিন খালপি হিম সাদ্দ হুমফা হুমলা অন্যান্য দোয়ার পাশাপাশি হিমসাদ্দা আমি তাদের পেছনে এবং সামনে দুই দিক থেকে কি করলাম পর্দা লাগিয়ে দিলাম তাদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিলাম এবং দেওয়াল খাড়া হয়ে গেল দেখতে পায় না এরকম তিনি পড়লেন এরপরে আল্লাহ আসছে দেখাল ফাতেমা রাজি আল্লাহ আহা আল্লাহ রাসুল্লাহ আপকি খবর শুনে ফাতেমা রাজি আহ নবী করিম সালাম সঙ্গে দেখা করতে আসলে তিনি কাঁদলেন এবং ওনাকে আজকে রাতে তারা শেষ করে ফেলবে আমি কেন্দ্রে এই আপনাকে হত্যা করার জন্য আজকে তারা মাকাম ইব্রাহিমের সামনে ওখানে বসে তারা সবে শপথ করছে বিল্লা আল ওখরা লাত মানাত যত তাদের মাহুদ আছে সবার কসম করে বলছে লাউকাউকাল তারা আপনাকে দেখা হত্যা করে ফেলবে তারা কসম করেছে দেখলেই হত্যা করবে আর কোনো কথা নেই এবং সবাই আপনার এই রক্তের কি হয়ে যাবে হেস্সা অর্থাৎ কেউ একলা সেরে দিবে না সবাই মিলে আপনাকে হত্যা করতে তারপরে তিনি বললেন ফাতেমা ইয়া বোনাইয়া তিনি আমার জন্য অজুর পানি নিয়ে আস। তিনি উজু করলেন উজু করে দিকে বেরিয়ে গেলেন এবং তারা যে ওনাকে দেখলেই অ্যাটাক করবে দেখা মার চে এই যা মোহাম্মদ আসছে এখন তারা কয়েকজন মিলে একসঙ্গে ওনাকে হত্যা করতে যাবে এই তারা এই কথা বলার সঙ্গে সঙ্গেই তারা কি করল উম এই কথা বলল ঠিকই কিন্তু কিছুক্ষণ এই এক মুহূর্তে মধ্যে সবার হয়ে গেল মাথা নিচু হয়ে গেল মাথা এভাবে নিচু হয়ে গেল এখন তারা কিছু দেখেও না হুঁস নাই কি একটা ঘটে গেলাম রাহুম চোখ আর উঠাইতেই পারল না যাদের যাদের চোখে এই বালি কণা ধুলা বালি গিয়ে পড়েছিল আল্লাহ নিয়ে পৌঁছে দিয়েছেন যার চোখে পড়েছে সবগুলো এই কাহির বদরের মজানে মৃত্যু বরণ করেছে হালাক হয়েছে নিহত হয়েছে জন। তো আল্লাহ রবীন্দ্রিম ওই খবর থেকে বলছেন তোমাদেরকে বদর যুদ্ধে বিজয় দিলাম দুর্বল অবস্থা এরপরে তোমাদেরকে হিজরতের অবস্থায় তোমরা খাওয়া দাওয়া কষ্ট করেছিল মক্কায় উপাস থাকতে হতো মদিনা এনে খাওয়া দাওয়া রিজেকের ব্যবস্থা করে দিলাম এরপরে তোমাদের নবীকে নিরাপত্তা ছিল ছিল না ওনাকে হত্যা করবে বন্দী করবে ওনাকে তারা শেষ করে দিবে ওনাকে তারা ভয়স্কার করবে কোনোটা করতে হয় আমি ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দিলাম কিছু ঘটে গেল দেখো তো আল্লাহর কি কুদূরত আছে অয়ম করুন তারা ষড়যন্ত্র করে আল্লাহ তালা তার মোকাবেলায় পরিকল্পনা করেন আল্লাহ খাই আল্লা পরিকল্পনা কতই না উত্তম এখন আসেন দুনিয়ার মেদিনী মুসলমানরা ইসলামকে নিয়ে দুশ্মানি কেমন চলছে এখনো কি আমার আল্লাহর কোন পরিকল্পনা থাকতে পারে না নাই তবে আল্লাহ পরিকল্পনা করবেন তো যাদেরকে নিয়ে পরিকল্পনা করবেন তাদেরও কিছু থাকা দরকার ওই সাহাবীদেরকে নিয়ে পরিকল্পনা করেছিল না আল্লাহ তালা তাদের ব্যাপারে যাদের আল্লা দিনের ব্যাপারে কোনো কনফিউশন ছিল না আমলের ব্যাপারে কোন দিমত ছিল না যারা আল্লাহরেনি মক্কায় সমস্ত কিছু রেখে টাকা পয়সা বাড়ি যা ছিল দোকানপাট সব রেখে খালি হাতে মদিনায় চলে গিয়েছিলেন এই যে কোরবানি এই লেভেলে যখন মুসলমানরা উঠবে তখন ঠিকই আল্লাহ তালার পরিকল্পনা কার্যকরী হয়ে যাবে তার আগেও হতে পারে আল্লাহ মেহরবানি করলে আমাদেরকে দুর্বলতা দিকে না তাকিয়ে আল্লাহ সাহায্য করতেও পারেন কিন্তু তারপরে আমরা আল্লাহ দিকেই ভরসা রাখতে হবে আল্লাহ তালা কাছে ভরসা রাখা আর হতাশ না হওয়া পরীক্ষা নিরীক্ষা জীবনে আসে পরীক্ষা এসেছে সাহিদের জীবনে তারা এই পরীক্ষাকে মেনে নিয়েছেন কিন্তু কখনো তারা ইমানকে দুর্বল হতে দেননি। আমরা যদি এইভাবে আল্লাহ তালা কাছে আমাদের পরিচয়টাকে ভালো করে মজবুত করে ফেলি তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন তোমাদেরকে আল্লাহ তালা উপরে উঠাবেন বিজয়ের আসন দেবেন তোমাদেরকে আল্লাহ তালা ভালো আসনে রাখবেন যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে যাও আল্লাহামে মুিন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 लंडन इ वन वन इजे फोन ओ टू ओ से थ्री